देख जीवन रंगल कत कार्यक्रे मोमिन बंदाल निजेटी इसलमी रंगे रंजित कर जीवन रंग धनु প্রতি মঙ্গলবার রাত দশটায় বা পুনঃ সম্প্রচার সকাল সাড়ে আটটায় বাংলাদেশে ইস টিভি বাংলায় ইস টিভি নেটওয়ার্ক দ্য সলিউশন ফর আসসালামাইহামী এবং কাছে অগণিত অসংখ্য দর্শক ভাই বোনদেরকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের কোরআন কেন্দ্রিক আয়োজন আসুন কোরআন পড়ি কোরআন বুঝি কোরআন দিয়ে জীবন গড়ি সম্মানিত ভাই বোনেরা দর্শক মন্ডলী আমরা আলোচনা করছি সুরাত থেকে বিভিন্ন আহকাম সংক্রান্ত এবার আয়াতে কি বলেছেন সেটা আমাদের আলোচনার বিষয়বস্তু আসুন প্রথমে শুনি আল্লাহ রবাহ আলমিন কি বলেছেন এরপরে আমরা অগ্রসর হই আউ জুবিল্লহি না সৈত নির্লি রহমানি রহিম এ বি কুল وَبَنَاتِكَ কিস দু নিন জল দলিকদন ফল উদয়িনফুর রহিম ল ইম তহিল মু ফি কুলো বিজফিল্মীন তিল কবি কফি হল কলীল মিনা মিফিদ হেনবি বল আপনার স্ত্রীদেরকে আপনার মেয়েদেরকে এবং মুমিন মহিলাদেরকে আপনি বলুন সবাইকে বলবেন আপনার নিজের স্ত্রী আপনার মেয়েরা এবং অন্য অন্য যেন তাদের উপরে দেয় তাতে সুবিধা কি হবে তাহলে এর মধ্য দিয়ে তাদেরকে আলাদা হিসেবে চেনা যাবে আর তাদেরকে বিরক্ত করা হবে না তার জন্য যদি হয়ে থাকে তাহলে এই আয়াত স্পেসিফিকলি আমার মা বোনরা এক্সট্রা লুজ গাউন দিয়ে যে তাদের শরীরকে ঢাকবেন তার ক্লিয়ার ইন্ডিকেশন হলো ক্লিয়ার ইনস্ট্রাকশন হলো আল্লাহ রব্বুল আলমিনের আয়াত এই আয়াতের মধ্যে আল্লাহ সুফায় ক্লিয়ারলি বলে দিচ্ছেন যে আমার মায়েরা আমার বোনেরা আমার মেয়েরা তারা যেন তাদের শরীরে তাদের নর্মাল যে কাপড় থাকে তার উপরে যেন অতিরিক্ত কাপড় দিয়ে জিলবাব হিসেবে তারা যেন এটাকে পরিধান করে এখন জিলবাবটা আসলে কি কিভাবে দিবে জিলবাবটা কি মাথার উপর থেকে নেমে আসবে এরকম মুখ ঢাকা অথবা খোলা এই ব্যাপারে যেহেতু আপনার মত রয়েছে এজন্য এই মতমতের পক্ষেই বেশি ওলামায় গ্রাম গিয়েছেন যেটাকে ঘাড় ঢেকে এরপরে বক্ষ বুকের অংশটাকে ঢেকে নিচের দিকে মোটা গাউন, লুজ কাপড় যেটা যায়। সেটা আপনার হ্যাঁ। মাথাকে ঢাকার জন্য তো রয়েছে অলরেডি অবশ্য অনেকেই এই কথাও বলেন যে না এটাও জিলবাব হবে যেটা মাথার থেকে পড়ে মাথাকে ঢেকে এরপরে মুখমন্ডল ঢেকে এরপরে পুরো অংশ পড়ে যাবে শুধু চোখ খালি রাখা হবে এটাও জিলবাবের সমাজে যেটা পরিচালিত হয়েছে আমাদের সমাজে যেটা পরিচিত হয়েছে আমাদের সমাজে আমরা যেভাবে পরিচালিত হচ্ছে আর যেটা পরিচিত হয়েছে সেটা হলো আমরা ব্রোকা বলি ব্রোকাগুলোকে অনেকে জিলবাবের সঙ্গে তুলনা করেন কিন্তু এমন এমন ব্রোকা আবার আছে যেটা জিলবাবের কাজ সারে না সেদিকেও আমাদের কিন্তু রাখা দরকার। এখন দেখেন যদি একজন মা অথবা বোন যদি একটা জিলবাব পরেন যদি একটা ব্রোকা পড়েন তাহলে তার লাভটা কি আসলে মূল কথা হলো কি আল্লাহ সুত আমার মা আমার মাকে বোনকে পুরুষের থেকে বেশি সৌন্দর্য দান করেছেন সুন্দর করে আল্লাহ তাদেরকে সৃষ্টি করেছেন মূল্যবান কোন জিনিস যখন আল্লাহ আপনাকে দেন তখন এটার প্রোটেকশন করাটা করাটা আপনার দায়িত্ব হয়ে যায় আপনার কাছে যদি অনেক সোনা দানা থাকে অনেক ডলার এবং পাউন্ড থাকে টাকা এবং রুপি থাকে আপনার কাছে তাহলে আপনি এটাকে কিন্তু সবার সামনে ওপেনলি দেখায় নিয়ে বাড়াবেন না কারণ আপনার ভয় হবে যে আমার সোনা চুরি হয়ে যাবে আমার রূপা চুরি হয়ে যাবে বদমানুষ আছে বদমাইশ নজরে যেন না পড়ে কোনো মূল্যবান জিনিসকেই চোর চোট্টা বদমাইশ ডাকুদের হাত থেকে বাঁচানোর জন্য যেমন ঢেকে রাখা লুকিয়ে রাখার প্রটেক্ট করে নিয়ম আছে দেখেন আমাদের টাকা পয়সা যখন বেশি হয়ে যায় তখন আর আমরা কি সিকিউরিটি আছে অথবা ব্যাংকের থেকে টাকা হারায় গেলে তারা আমাদের টাকা ফেরত দেবে তাদের ইন্স্যুরেন্সের ব্যবস্থা আছে এরকম নানান ধরনের ব্যবস্থাপনা কিন্তু হয় মূল্যবান জিনিসকে নিয়ে কারণ মূল্যবান জিনিসের দিকে আপনার বদমাইশ চোর ডাকাতদের নজরটা বেশি পড়ে তা না হলে যেগুলো অল্প দাম যেগুলোর মূল্য কম এগুলো রাস্তার ধারে কাছে যেখানে পড়ে থাকে কেউ তাকায়ও না ঠিক মা বোনদেরকে যেই মূল্যবান সম্পদ আল্লাহ দিয়েছেন তাদের সৌন্দর্য আমার মা বোনদেরকে যেই মূল্যবান সম্পদ আল্লাহ রবাহ আলমিন দিয়েছেন তাদের সতীত্ব এটাকে যেন তারা চোর চোট খারাপ চোখওয়ালা এবং খারাপ অভ্যাস ওলা পুরুষদের থেকে যেন তারা লুকিয়ে রাখে ঢেকে রাখে এটাই আপনার ফিলোসফি। আপনি যদি মনে করেন যে না এটা আপনার ফ্রিডম অফ এক্সপ্রেশন এর বাহিরে চলে গেল আপনার স্বাধীনতার বিপক্ষে গেল হ্যাঁ আপনি এটা বলতে পারবেন কিন্তু যেদিন আপনি আক্রমণের শিকার হবেন সেদিন কিন্তু আপনি আফসুস করবেন সার্ভে করে দেখা যাচ্ছে যে পুরুষরা বলছে যে মহিলারাই তাদেরকে ধর্ষণের ঘটনা ঘটে এরকম যদি মুসলমান না হোক এরপরে শালীন কাপড় চুপড় পরে নিজেদের সৌন্দর্যকে করতো যদি তারা নিজেরা নিজেদের সৌন্দর্যকে ঢেকে রাখতো তাহলে কিন্তু এই ধরনের কারণ আল্লাহ বনেরা। আল্লাহ আপনাদেরকে যে ইজ্জত দিয়েছেন যে মূল্যবান সম্পাদ দিয়েছেন এটা আপনারা লুক আফটার করবেন আপনারা দেখেছেন বাজারে যে সমস্ত মূল্যবান জিনিসপত্র বিক্রি হয় প্রত্যেকটা একটা আপনার প্যাকেটের মধ্যে করে দেওয়া হয় এটা একটা কিছু দিয়ে এটা প্যাক করা থাকে খোলা যদি খাবার দাবার বাজারে ঘাটে বিক্রি হয় আপনারা এগুলো কিনবেন না খাইবেনা বলবেন যে না এইগুলো খাইলে পেটে অসুখ হবে ঠিক যারা ভালো মানুষ তারাও বিয়ে করতে গিয়ে দেখে যে এমন একটা মেয়েকে বিয়ে করি যে মেয়েটা খোলা বাজারে যার তার চোখের আপনার তীর্যক তাকানোর শিকার যে হয় না যেটা নষ্ট হয়ে যায় না ভালো একটা মেয়েকে দেখে বিয়ে করি আপনি যদি নিজেকে প্রোটেক্ট করেন ভালো স্বামী আপনি পাবেন জন্য এটা লজিক যে যে আল্লাহ আপনাকে দিয়েছেন আল্লাহ আপনাকে যে দিয়েছেন। এবং আপনি এটাকে ঢেকে রাখবেন এইটাই হল ফুল জিলবাবের কনসেপ্ট এটা আপনাকে একটা কালো ইসের মধ্যে কাপড়ের মধ্যে বন্দী করে রাখার নাম নয় এটা আপনাকে ঘরের মধ্যে বন্দি করে রাখার নাম নয় আপনার বের হতে হবে আপনি বের হবেন কিন্তু নিক্ষেপ করা হয় মা বোনদের শরীরকে ঝলসাই দেওয়া হচ্ছে শত শত আমার মা তারা ভিক্ষিম হয়েছেন এটার দুঃখজনক আপনারা কি কেউ কখনো শুনেছেন যে এমন কোনটা আমি এ ব্রোকাড ওয়াজ এটা আমি কখনো শুনি নাই তাহলে দেখেন ইমিডিয়েটলি এটাই তো একটা সার্ভে এটাই তো একটা এখান থেকেই বুঝি যে ব্রোকাটা পড়লেই আল্লাহ এব কথা আমরা আরো বলবো। তবে এখন না খানিকক্ষণের বিরতির পরে উই আর গোয়িং ফর এ ভেরি শর্ট ব্রেক উইল বি ব্যাক ভের peace TV presents something you to say about learning the wise way what we should recommend us to take as career after all we pass our school so what exactly we should do what do you have to say about pursuing two fields together ideas brilliant Strategies sustained the best profession is a profession of a person who invites people to last man. Avail the opportunity with Dr. Zakir. Depending upon what is your interest, what a meaning should be to spread the message of Allah's name. To implement the convincing Islamic-cum-educational formula to excel in your career, Dekhun, Career Guidance. Pratih Ravivar, Rajshadeh Shattay, Aap Puno Shamprachar, Shokal Shadeh Nautay, Bangladesh-e, Peace TV bangla নিকটে মনোনীত দিন হলো ইসলাম ইসলামে যেগুলি কোরআন বিরোধী যে কার্যক্রমে অংশগ্রহণ কেউ করবে আমরা নিশ্চিত করে খেয়ানত করেছেন জাহাঙ্গীর আলমের ইসলামের মূল ভিত্তি আল্লাহ। आर की की आछे जाना देखून। असलाम वा वेलकम स्वागत आलोचना महिला হেজা পড়বেন এই সম্পর্কে আমরা আলোচনা করছিলাম এবং আলোচনার আমরা এসে কথা বলতেছিলাম যে নিক্ষেপ হওয়াটা মা বোনের উপরে এত বড় বর্বরতা এত বড় দুর্ভাগ্য আর কিছু হতে পারে না। এই সভ্য সমাজে বসবাস করে যাদের বিকৃত মানসিকতা তারাই মাত্র কোন মায়ের উপরে বোনের উপরে এসিড নিক্ষেপ করতে পারে এরা মানব নামের কলঙ্ক অথচ সাথে সাথে এই কথাও ঠিক আজ পর্যন্ত কোনো পত্রপত্রিকা আপনি দেখেন নাই আপনি কোনো এমন খবর দিতেও পারবেন না যে কোনো একজন মহিলা সে ব্রোকা পরা অবস্থাতে ছিল এর পরেও তার উপরে হামলা হয়েছে নিক্ষেপ করা হয়েছে এটা না বরং একটা মেয়ে যদি জিলবাবুরের রাস্তায় হাঁটে ব্রোকাপুরে রাস্তায় হাঁটে আপনি দেখবেন আপনি নিজের থেকে উড রেসপেক্ট আপনার পক্ষ থেকে একটা রেসপেক্ট আসবে যে না একটা শালীন ঘরের মেয়ে একটা শালীন ঘরের বউ এটা আমার মা এই দরকার সেই জন্য আল্লাহ সুফত দিয়েছেন যদি আপনারা এটাকে অবলম্বন করে চলেন তাহলে এটা আপনার জন্য লাভ আপনারা যারা ওয়েস্টার্ন কান্ট্রি তে থাকেন ইভেন আপনাদের জন্য খালি যদি আপনি আপনি জেলবেন ব্রোকাপুরে চলেন আল্লাহ সুত আপনার এটাকে দাওয়াতি কাজ হিসেবে গ্রহণ করবেন আপনাকে দেখে এই যে আমরা লন্ডনের যে এরিয়াতে থাকি আমাদের মুসলিম বোনরা মায়েরা তারা যে ব্রোকা পড়েন সুন্দর হয়ে চলেন তাদের মতন ড্রেস আপ করলে আমরাও ভালো হতে পারবো এই মানসিকতা তাদের মধ্যে পর্যন্ত এসেছে আলহামদুলিল্লাহ ইটস এ ভেরি বিউটিফুল নর্ম অফ দা এটা খুবই এক ধরনের ভালো দা ইসলামের জন্য সম্মানিত ভাই বোনেরা আমরা আলোচনা করছি আমাদের বোনদের আমাদের মাদের আমাদের মেয়েদের জেলবাব আজকাল বাজারে এমন একটা দাঁড়িয়েছে যে কিছু কিছু ব্রোকা কিছু কিছু জেলবাপ এত বেশি ব্রাইট কালার এটা এই ধরনের বেশি নকশাওয়ালা বেশি ডিজাইনওয়ালা যদি ব্রোকা পরে রাস্তায় বের হওয়া হয় তাহলে আপনি আরো বরং অন্য মানুষকে অ্যাট্রাক করলেন জন্য খুব বেশি ডিজাইন যেন মা বোনা আবার বাহিরে যখন বের হন তখন যেন না করেন তারা ঘরে এটা পড়তে পারবেন তারা ইন্টারনাল প্রোগ্রাম এটা পড়তে পারবেন কিন্তু রাস্তায় যখন স্বাভাবিক অবস্থায় চলবেন তখন তারা এটা করবেন না করলে ক্ষতি কি হবে অন্য পুরুষকে আপনি অ্যাট্রাক্ট করলেন এবং আপনি গুনাহের কারণ হলেন এটা আপনি করবেন না আজকাল আর ধরনের ফ্যাশন বের হয়েছে আমাদের কিছু কিছু বোনরা আছেন ইউনিভার্সিটি স্টুডেন্ট অথবা কলেজ স্টুডেন্ট তারা এত টাইট ফিট ব্রোকা পড়েন এত টাইট ফিট ব্রোকার তারা এত টাইট পড়েন মনে হয় যেন একদম তাদের শরীরের ভিতরে বাহিরে সবকিছু দেখা যায় লাভ কি হলো আপনি মাথাটা ঢেকেছেন ভালো করেছেন নো ডাউট কিন্তু আপনার বুকটাকে তো আপনি ই করেন নাই বুকটাকে আপনি সুন্দর করে রাখেন নাই অনেক মা বোনের কেক দেখা যায় হেজাব করতে বলা হয়েছিল যে কারণে জেলবাব পড়তে বলা হয়েছিল তাহা কিন্তু তার বরখে লাভ হয়ে গেল হ্যাঁ যদি এমন কেউ থাকে যে ভিতরে হয়তো কোনো কিছু আছে সেটা যেভাবেই থাকুক উপরে আরেকটা আপনি আলাদা পড়েছেন এক্সট্রা কাপড় সেটা ডিফারেন্ট কথা কিন্তু ভিতরের আপনি মানুষকে দেখাবেন না দেখালে তো যত সমস্যা আপনাদেরকে আমি এই রিকোয়েস্ট করব অনুরোধ করব। অনেকে আবার হেজাব করতে গিয়ে এত বেশি মডার্ন মধ্যে চলে গেছেন হেসাবের এখানে নাম নেই বরং উল্টা সমীলাম উল্টা বুঝে ফেলেছি আমরা এরকম সিচুয়েশনের মধ্যে কিন্তু আমরা অনেক বন্ধের বিভিন্ন জায়গাতে দেখি এটা তাদের জন্য জায়েজ হয় না বরং নারী হোক অথবা পুরুষ হোক এমন ড্রেস তাদের জন্য স্কিন টাইট স্কিন টাইট এটা ট্রাউজার হোক এটা শার্ট হোক কামিজ হোক সালোয়ার হোক জামা হোক কাপড় হোক যাই হোক স্কিন টাইট হলে এটা পরা নিষেধ হাদিস অনুযায়ী হাদিস অনুযায়ী আপনি যারা পড়বেন এটা সুন্দর যে আমরা যেটা করতে হবে যখন আপনি জেলবাপ যখন আপনি ব্রোকা পরবেন যেন টু টাইট কোনো জিনিস যেন না হয় আপনার শরীরের অঙ্গ যেন আন্দাজ করা না যায় তাহলেই ঠিক আছে কারণ এটার আইডিয়াই হলো আমরা লুজ পরব আরেক ধরনের কিছু ব্রোকা বের হয়েছে না অমুক না তমুক সবকিছু দেখা যাচ্ছে এরকম ব্রোকা পড়লে এরকম জিলবাব পরলে এটা ব্রোকা এবং জিলবাবের হক আদায় করে না কাজে আপনারা ওরকম কেউ কিন্তু করতে যাবেন না বরং এমন জিনিস পরবেন একটু মোটা কাপড়ের পরবেন কারণ এরকম থ্রুশ কাপড় যদি হয় তাহলে অন্যায় করে ফেললেন আপনি অপরাধ করে ফেললেন আপনি অন্য মানুষকে ভিতরে কি আসে না আসে সেটাকে আপনি দেখিয়ে ফেললেন আল্লাহ রাবুল্লাহিন কিন্তু আপনার এটাকে মাফ করবেন না কাজ ব্যাপারে আপনি খুব সাবধান থাকবেন আমার বোন যে আপনি কি করছেন আর এটাই হল স্বয়ং আল্লাহ সুবাহ আল্লাহ নির্দেশ যদি আপনি পরে ফেলেন তাহলে কি হবে দুই অর্থ হতে পারে আল্লাফন এই অর্থ হতে পারে যে তাদেরকে চেনা যাবে না কারণ কাজেই সম্মানিত মহিলা হিসেবে যখন চেনা যাচ্ছে তখন আর তাদেরকে অত্যাচার করবে না লোকজন তাদেরকে কষ্ট দিব না এরকম সাধারণত শোনা যায় না যে ব্রোকা পরে মহিলারা যাচ্ছে আর ছেলেরা তাদেরকে কঠতি করতেছে বিভিন্ন শীষ দিতেছে শীষ করতেছে সেইটা করতেছে করতেছে। এরকম সাধারণত জানা যায় না বরং যারাইব ইউনিভার্সিটিতে যান কলেজে যান রাস্তায় হাঁটেন অন্য মানুষের তাদের উপরে একটা রেসপেক্ট থাকে এমনকি যারা নন মুসলিম অন্য ধর্মের লোক তারাও এদেরকে একটা রেসপেক্ট করে যে না এই মহিলাগুলো রিলিজিয়াস মহিলা এই মহিলাগুলো একটা সার্টেন ওয়ে অফ লাইফকে তারা ফলো করে কাজে এটা একটা সুন্দর জিনিস তারা করছে তাদেরকে কষ্ট দেওয়া উচিত হবে না কারণ দে আর মডেস্ট দে আর গুড সোয়াই উই শুড বি মডেস্ট অ্যান্ড গুড উইথ দেম আপনি যদি নিজে মডেস্ট হন নিজে ভালো হন তাহলে অন্য মানুষও আপনার সঙ্গে ভালো আচরণ করবে আর আপনি আমি যদি খারাপ হয়ে যাই তাহলে অন্য মানুষও তো আমাদেরকে খারাপ আচরণ করবে হঠাৎ করে দেখেন আজকালকার মহিলারা যারা বাইরে বের হয় তাদের মধ্যে একটা মানসিকতা যে পুরুষকে কিভাবে আমার দিকে করা যায়। আপনি যদি এরকম যদি আমরা দেখি এরকম কোন জিনিস যদি এরকম আমরা খোলামেলা রেখে দেয় মিষ্টি খোলামেলা রেখে দেয় ঢেকে না রাখি তাহলে মাসি তো তার উপরে বসবেই কাজেই আপনি নিজে নিজের দিকে অন্যদেরকে আপনি অ্যাট্রাক্ট করাবেন না কাজে আমরা যেন এটা এক্সাম্পল দিলাম আপনারা মাইন্ড করবেন আপনাদেরকে ইজ্জত দিয়েছেন আল্লাহরুল্লাহ আলমিন আপনাদেরকে ডিগনিটি দিয়েছেন আল্লাহ রব্লা আলমিন আপনাদেরকে ক্রাম দিয়েছেন কাজে আমরা যারা পুরুষ আমরা তো আপনাদের বডি গার্ড আসলে সবসময় আমরা আপনাদেরকে লুকআফার করব আপনাদের দেখাশোনা করব। এটাকে আপনারা চোর থেকে ডাকাত থেকে বিভিন্ন মাস্তান থেকে খারাপ স্বভাবের ছেলেদের থেকে আপনারা নিজেদের সম্মানকে ইজ্জত আবরুকে আপনি হেফাজত করে রাখবেন তাহলে কি হবে আমার সম্মানিত মায়েরা বনেরা মেয়েরা আল্লাহ সুহান আমার মা বোনদেরকে এর মাধ্যমে আরো ইজ্জত দিন যে সমস্ত মা বোনরা হেজাব না করে নিজেদেরকে আর সবাইকে ইনশাআল্লাহ যারা দিনদার ইমানদার সবাইকে উম্মুল মোমিনের সঙ্গে আসসালামাইকুম রহমতুল Mm-hmm.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 এই যুগে ইসলামের বাণী প্রচারের জন্য স্যাটেলাইট চ্যানেল হলো সবচেয়ে সেরা মাধ্যম বিস সমর্থন করুন ডোন জাকাত পাঠানোর ঠিকানা আইআরএফ আই আলরায়ন ব্যাঙ্ক কোয়াড্রান কোড আটচল্লিশ রোড বার্মিংহাম ইউকে পোস্ট কোড বি ওয়ান পাউন্ড অ্যাকাউন্ট ইউরো অ্যাকাউন্ট ইউএস ডলার অ্যাকাউন্ট নম্বর জিরো শর্ট কোড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 এই দায়িত্ব পূরণ করুন আমি মোহাম্মদা নাদ আপনারা দেখছেন পিস টিভি বাংলা ইসলাম নারীকে দিয়েছে কত উচ্চ স্থান মান ও সম্মান তা জানতে হলে দেখুন ইসলামে নারীর অধিকার দেখুন ইসলামে নারীর মর্যাদা প্রতি সোমবার সন্ধ্যার পাঁচটায় আপন সম্প্রচার রাত বারোটায় বাংলা দেশে টিভি বাংলায়